আসসালামু আলাইকুম ওরাক আলহামদুলিল্লাহ শ্রোতা আগেকার মতো আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি ইসলামী আকিদার আরেকটি পর্ব নিয়ে এই পর্ব যা থাকছে সেটি হচ্ছে আল্লাহর আল্লাহর নামে কসুম খাওয়া এবং তেমনি ভাবে नाम छा नाम आल्ला नाम कसम खा सम्मान प्रदर्शन से आल्लर नामे कसम खा सम्मान प्रदर्शन प्रथम एट आलोचना करते गुजते সত্যিকার যে কসম খাওয়ার যে শরীয় পদ্ধতি সেটা কি আল্লাহ নিয়ম এর প্রমাণ হচ্ছে হাদিস তিনি বলেন যার কসম খাওয়া দরকার সেই যেন আল্লাহর নামে কসম খায় অথবা আল্লাহর নাম ছাড়া অন্য কারোর নামে কসম না খায় হম এটাই হচ্ছে এই হাদিসের ভাষ্য সুতরাং হাদিস থেকে যা বোঝা যায় সেটা হচ্ছে কসম হচ্ছে আল্লাহ অথবা আল্লাহর নাম গুনাবলীর নামে কসম খাওয়া এটা হচ্ছে আসল কোসম এর দৃষ্টান্ত যেমন আল্লাহ আল্লাহর আদিম যে মহান আল্লাহ নামে কসম খাচ্ছি এই জাতীয় কসম এগুলো আরবি কসম উম আরেকটা হচ্ছে যে আল্লাহর নামে কসম সেটা যে আল্লাহর মহত্বের কসম খাচ্ছি কারণ তার সিফারের অধীন এখন কথা হচ্ছে যে আল্লাহর নামে শপথ খেলে সেটার প্রতি সম্মান প্রদর্শন কিভাবে করতে হয় সেটা আমরা বোঝানোর চেষ্টা করছি একজন মুসলমান যদি আল্লাহর নামে কসম খায় সেই কসম কসমকে রক্ষা করবে যেরকম ভাবে আল্লাহ বলেন যে তোমরা তোমাদের কসমগুলোকে রক্ষা করবে এবং কসমকে রক্ষা করার কয়েকটা ধরন হতে পারে এক নম্বর হচ্ছে যে একজন মুসলমান শুধু আল্লাহ এবং আল্লাহর আল্লাহাবলী নামে কসম খাবে এটা নিয়ম আল্লাহ তার নাম ও গুণাবলী কসম খাবে এবং নামে কসম খাবে না এটা হচ্ছে কসমকে রক্ষা করার একটা অর্থ আর দ্বিতীয় নম্বর হচ্ছে যে কসম না ভাঙ্গানো কসম করার পর কসমকে ভেঙ্গে না ফেলা সেটাও কসমকে রক্ষা করার মানে कल्याण करसम भांगले कसम असम्मान है क्योंकि साधारण जो एम है कसम के रक्षा कर সেটা হচ্ছে আপনার সম্মানের তাইলে কসমকে রক্ষা করবে ভাঙবে না হম যেমন আপনার কেউ যদি কসম করে যে আরেকজনকে কষ্ট দেবে যে তোমাকে কষ্ট দেবে দেব। তাইলে এই কসমের উপর অটল থাকা সেটা হচ্ছে আপনার কল্যাণ করে নয় তাইলে কসমকে রক্ষা না করাই ভালো এটা হচ্ছে নিয়ম আর যদি কসমকে রক্ষা করলে কোনো হয় তাহলে কসম ভঙ্গ করবে কিন্তু কাফারা দিতে হবে এটা খেয়াল রাখতে হবে দ্বিতীয় নম্বর কসমকে রক্ষা করার মানে হচ্ছে যে আপনার বেশি কসম খাবে না হ্যাঁ বেশি কসম খাওয়া কসমকে আপনার রক্ষা করার বিপরীত করতে যাবে না যে লাঞ্ছিত তার অনুসরণ করতে যাবে না তাইলে আল্লাহ মানে বেশি কসম খাওয়া তাইলে আল্লাহ বেশি কসম খাওয়ার প্রতি করেছেন তাইলে কসম রক্ষা করার মানে কসম কম খাওয়া কসমকে সমস্যা দাঁড়াতে পারে যদি বেশি কসম খায় কারণ বেশি কসম খাওয়ার প্রতি নিন্দা জানিয়েছেন আল্লাহ এখন বেশি কসম খাইলে কি সমস্যা সৃষ্টি হয় তিনটে সমস্যার সৃষ্টি হতে পারে এক নম্বর হচ্ছে যে বেশি কসম যে খায় তার আল্লাহ প্রতি কসম খাওয়ার প্রতি যে সম্মান প্রদর্শন এটা তার মধ্যে দুর্বল হয়ে যায় যে কসম খাওয়ার নামে কসম খাওয়ার প্রয়োজন সেটা দুর্বল হয়ে যায় এবং সে এটার মধ্যে অলসতা করে বসে এবং সে আল্লাহর নামে কসম খায় অন্য নামে কসম খায় দুটাই তার কাছে সমান হম এবং এমন কি শুধু তার কাছে না। যিনি শুনবেন একজনের যদি বেশি গোম খায় তাই ব্যাপারটা তার হালকা হয়ে কাছে তার যে শুনে তার কাছেও ব্যাপারটা হালকা হয়ে যায় সুতরাং এই কাল্লা নামে কচম খাওয়ার প্রতি যে সম্মান প্রদর্শনের বিষয় সেটা আর থাকে না বরং ব্যাপারটা হালকা হয়ে যায় বেশি গসম খাওয়ার কারণে দ্বিতীয় নম্বর যে সমস্যা সেটা হচ্ছে सम खावा कसम रक्षा कर मुश्किल हो जाए बर भेगे जावर सम्भवना शुम, बसि था तृत्य नम्बर जो समस्या से कसम बस करने, बेचा बिक्री इत्यादि मदम बारण्यार दिखाई ट्रेन नहीं जाए बसम खाइले मिथ्या हाथ पर जो व्यक्ति जो अपन कसम बेपारे बेपारल्का जाए तक मिथ्यार बेपारल्का जाए यही कारण कसम बेसि खा ठीक ना তখন সত্যবাদী থাকতে হবে মানে সত্যের উপর কসম খেতে হবে একজন মুসলমানের দায়িত্ব সে তার সকল কথায় সত্যবাদী হওয়া আর এটা যদি আল্লাহর নামে কসম হয়ে থাকে তাহলে ব্যাপারটা আরো যে ব্যাপারে যেই ব্যক্তি আল্লাহর নামে কসম খাবে সে যেন সত্যবাদী হয়ে থাকে সত্য কথা বলে আর আপনার কথবের মধ্যে মিথ্যা কথা বলা এটা কিন্তু হারাম কাজ সতর্ক করেছেন বর্ণিত তিনি বলেন যে রসুল এসাদ করেন যে কবিরা গুণাগুলো হচ্ছে আল্লাহর সাথে শরিক করা দ্বিতীয় নম্বর এসে মাতা পিতার সাথে অসুদ আচরণ করা দ্বিতীয় নম্বর আছে অবৈধভাবে কাউকে হত্যা করা আহ চৌত্রম্বর আছে মিথ্যা কসম খাওয়া এটা দ্বিতীয় দিকের ব্যাখ্যা দিলাম তাইলে আল্লাহর নামে কসম খাওয়ার প্রতি যে সম্মান প্রদর্শন এটা দ্বিতীয় ধরন হচ্ছে কসম খাইলে সত্য ব্যাপারে কসম সত্যের ক্ষেত্রে কসম খেতে হতে হবে অর্থাৎ কসম খাওয়ার ব্যাপারে যখন আল্লাহর নামে কসম খাবে তখন সত্য কথা বলতে হবে তৃতীয় নম্বর যেটা আল্লাহর নামে কসম খাওয়ার প্রতি সম্মান প্রদর্শনের আরেকটা ধরন সেটা হচ্ছে যেই ব্যক্তি আল্লাহর নামে কসম খাবে তাকে সত্যবাদী মনে করতে হবে এটাও সম্মান প্রদর্শনের একটা দিক একজন মুসলমানের কর্তব্য যে ব্যক্তি আল্লাহ নামে কসম খায় তাকে সত্যবাদে মনে করা এবং তারপরে মাজার হাদিস রসুল বলেন যে ব্যক্তি আল্লাহ নামি কসম খাবে সেজন্য সত্য কথা বলে এবং যার জন্য আল্লাহ খাওয়া হয় যে সে যেন এই কসম সন্তুষ্ট থাকে ব্যক্তি আল্লাহর নামে কসম খেলেও সন্তুষ্ট হয় না সে কখনো আল্লাহর মান্দা হতে পারে না তাহলে ব্যাপারটা হ্যাঁ ব্যাপার আর আরেকটা ব্যাপার আমাদের জানতে হবে এই ক্ষেত্রে সেটা আছে আল্লাহর নামে কসম খেলে যে সেটাকে মেনে নিতে হয় হ্যাঁ এটার আসলে রহস্য কি আল্লা হবে আল্লাহর প্রতি সম্মান প্রদর্শন হয় দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহর নামে কসম খাওয়ার প্রতি সম্মান প্রদর্শন হয় এই জন্যই আল্লাহর নামে কসম খেলে হ্যাঁ আপনার সেটার উপর সন্তুষ্ট থাকতে হবে এটা আছে কথা আল্লাহ হাজির সেন আমাদেরকে তৌফিক দান করেন যেন আমরা আল্লাহ নামে যদি কখনো কসম খায় যেন সেটার সম্মান রাখতে পারি আল্লাহ সেই তফিক আমাদেরকে দেন